मुसलमान कुटू के होता की खुदातापकार की खुदाता चाहे तू करे काव्य को आत का दफा चाहे तू करे उसमें फिरेंगी सोनो माबा চে তু কার সোনো মাল হা বুঝ মুসলমান হে আজাদ ইসলাম হে মহবুষ মুসলমান হে আজাদ বন্ধুরা মার দার ও बुद्धिमान ज्ञान बुद्धि था, था दुईटा हाथ के खाली राखबेना যতই পাও বান্ধা হোক ওই মুসলমানদের বিরুদ্ধে যতই সরযন্ত্র করা হোক আল্লাহর কসব এই দুইটা হাত যদি কোনো রকমের উপরে উঠতে পারে থাক। আস্তে আস্তে ঘুরতে থাকলো একদিন আগে হোক পরে হোক এই বানার থাকবে না জোরে বলেন ঠিক কিনা সদা হাজার কালফের গোলাপ অন্য কোন দোষ নাই শুধু একটাই দোষ মালিকের চাকরি যথাযথ করে সময় মতো ডিউটি করে উপযুক্ত মতো কাজকর্ম করে যতই উপযুক্ত কাজ কর্মার পাগল কেন শেষ রাজ্যে উঠা বেলাল জিকির করে কেন মাবুদের কোরআান্তের আওয়াজ করে বেলালের কাজ কর্মের মধ্যে প্রশ্ন নাই কিন্তু বেলালের জবান থেকে যখন কোরআনের আওয়াজ আসে जिक्रे आवाजे दृश्य नजरे पड़े उपलब्ध दिल्ली गायदुल्लाह जगह दीछे कार्ला मुड़ी गे ফেরে মুড়ি করাই আর শুধু একটা অজিফা দিলেন দোরে কথা বলেন কয়টা ওদিফ হইল এই বিষাক্ত সাফ অন্যান্য আমল যাই করম ভাবে এক মুসলমান আরেক মুসলমানের কষ্ট দেওয়া ব্যবসায়ী কাস্টমার কষ্ট দেওয়া কাস্টমার ব্যবসায়ীকে দেওয়া মূল কত হইল এক মুসলমান আর মুসলমানকে কথায় কাজে বিভিন্ন লাইনে কষ্ট দেওয়া জোরে বলেন কি হারা সাপ যাও কারণ নবী কাউকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসেন নাই সাহাবাই কেরাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেন নাই পৃথিবীতে যত মুসলমান আছে তারা কোন ভিন্ন জাতি কষ্ট দেওয়ার মন মানসিকতা নিয়ে থাকেন নাই তারা চায় হাতে কাউ বাছাই বাসে কাও বা এর হলে যদি কোনো মানুষের নজরে পড়ে জুই সাবজেক্ট আছে যে টানুমর মাঝা পাহিঙ্গা এহেকবার লাগছে সাথে দেখলো যে এই অজিফাই লো যদি বইয়া থাকে আগামী শুক্রবারের আগে আমার মরণ হইব কি বলেন ঠিক কিনা আপনার সামনে তারা যে সর্বশেষ নবী না আরো নবী আছে আর আমি যদি কোন ধৈর্য ধরো ধৈর্য ধরো মুখ সামলা মুখ সামলা তখন গনইব না সব হইব চুকার মন বড় চুকার আগর পিনা পিনা চার খামোশ গনা শিনম গুনাহাস আল্লা নবী সর করে नबी सर दो सामने दिखे मन देखें पीछे दिखते मन देखेंंग हो जाएल्लम घुम नबी का कष्ट दी गए আপনি এমন বৃদ্ধ বয়সের একজন মহিলাকে বিবাহ করেছিলেন বিবাহ সময় যার বয়স ছিল চল্লিশ কিন্তু মক্কার দিকে ফিরা আপনি বারবার উনার জন্য দোয়া করেন অন্য সব বি আমার দরদি এমন একটা বিফল সংকুল মুহুর্তে যে সময় আমার হাত ধরার মতন কেউ ছিল না আমি যখন ঘর থেকে বাহির হয়ে যাইতাম রাস্তাঘাটে কোথাও সামান্য একটু আওয়াজ যখন পাইতেন জোরে কোনো সারাদিন এরকম সন্ধ্যা বেলায় যখন ঘরের মধ্যে ফিরতেন ডাক্তার দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি লাভ বলতেন একদিন নবীজি বলেন ও খাদি জাতুর বুঝলাম না फिर तो तुम्हारे गवार दुश्मन और सतर गर थे बाहर हवारे द्वित नबी नूरानी चेहरा खालिजार घरे ना আল্লাহ এত কষ্টের নাজিল হওয়া পর এত কষ্টের সেই ধর্ম এত কষ্টের সেই পুরানি তালিম এত কষ্টের সেই মুসলমানের ইসলাম আজকে আপনার সামনে আমার সামনে একেবারে রুটির মতো মৌজা কলা পাইয়া এত সহজ ইসলাম সুরে কথা বলি মুসলমানের ঘরে গ্রহণ কইয়া ইসলাম সম্পর্কে যদি মন্তব্য করি আল্লা নবীর উম্মতের দুনিয়ার মধ্যে আইসা নবীর সন্ন্য সম্পর্কে যদি টিটকারি দেই। কোরআনের মুখ দেখা কোরআন সম্পর্কে যদি মন্তব্য করি আল্লাহের মোসেকদের সহ্য করব কিন্তু আল্লাহ সহ্য করব না জোরে বলেন ঠিক কিনা মানুষের মানুষে বেশ কম আছে হাজি মানুষ হাজি সব সালচল আলাদা কাফের মোসেকের হিসাব ভিন্ন এখনো মক্কায় মদিনে আছে বাচ্চারা সাইকেল দৌড়ায় বাচ্চারা খেলাধুলা করে মদিনায় মক্কায় তো হঠাৎ করে একটা বল বাচ্চাদের টেকা স্লিপ খেয়া এই মাথার মধ্যে মনে করছিলাম দেশের দেশের ভাইন খারাপ মক্কা ঝুরি ভাইলা মক্কা হোলা ভাইন যে এত খারাপ কোনদিন জানতাম না এই কই বল শিক্ষা ভালো বাচ্চারা বল নিয়ে চলে গেছে তুমি যেজন তোমার ঠোঁট খুইলা এই দিবা দিয়ে তুমি সব কথা বলা তোমার কথা দেখার জন্য একজনের আরেকজন হাতিব ভালো কত লেখা হয় খারাপ কত লেখা হয় বন্দী করলেন আগামীকাল সকালে মদিনের উদ্দেশ্যে রহনা দিবেন কিন্তু আজকার রাত্রি যখন মক্কার জমিনে ঘুমাইছে হাজির হয়েছে পূজা মেতে রে খা বিস্তরে হে আমারা কি পরশু মখমদি বি বড় কারে আমারা পরশু তুমে বিবর মে কে ঈদ কা দিন আর সয়ে মাসরে আমারা স্বপ্নে দেখেন আল্লাহর হাবিবুচিত সরকারের দোয়ালদুর রসুল হাজি সাহেবদার মদিনায় না যায় জিজ্ঞাসা করেন রসুল আল্লাহ প্রেম নিয়া মদিনের ভালোবাসা নিয়া দেড়া আত্মীয় স্বজন সাইরা মক্ক পর্যন্ত বসলাম मक्का खेला धूल करते शिशु बच्चा तो शिशु थे तुम्हारे शरीर मध्य बल पड़ा तुम्हें मंत्री मक्का ऐल दुष्टा আমার হিসাব করে কথা বললি না তুই যখন মক্কার ছেলেদের অনেক সময় দেখা যায় মানুষ বিরক্ত হইয়া একজন আব্বার উপরে যদি রাগয়া যায় সৈ্য গোষ্ঠী সহ গালি তেলে মানুষই খারাপ এই অভ্যাস নি। মনে করেন কাস্টমারের লোক না কাস্টমারটা খারাপ এই জমিনের মধ্যে থাইকা যায় তো তোমার কথাটা তো ওই বুড়া বেড়ার গায়ের মধ্যে গিয়া ফলো কথা জোরে বলেন ঠিক কিনা কথায় কথা যদি আপনি বুঝালেন একজন হুজুরের সাথে আপনার কাজে কর্মী মিলে নাই কথা বলছে খুব সাবধান খুব হিসাব করে তো বলতেছিলাম এই কথা যে সাপ রাস্তা দিয়া যায় তিনি মক্কায় আসতেছেন উমরা করতেছেন সাহাবিদের কিনিয়া মহাল মকাশের কেহ হলক করে কেহ চুল খাড়ো করে যেগুলা উমরার মধ্যে করতে হয় এই জিনিস দেখলেন নীজি রাত্রি বেলা কিসে সকালে আলোচনা করলেন মক্কায় হবে আমি গতকাল রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি নবজির বয়ান শেষ জিবর ইলাম আইসা নবী সালাম জানিয়ে বললেন ইয়াদসুল আল্লাহ আপনি যে জিনিসটা স্বপ্ন দেখেছেন এটা আল্লাহ তালা বাস্তবায়ন করার জন্য কোরআনের আয়াত নাজিল করছে মসজিদ আল্হার লতদ হুল উন্নল মসজিদ আল্লাহরা এরকম লম্বা আয়াত নাজিল হয় এই আয়াত নাজিল হওয়ার পরে प्रायर सह नबीजी मक्कर उद्देश्य राना उद्देश्य कारो बाड़े आगन लगा कारो बि तलोर चलबें এরকম কারো কথার প্রতিবাদ করবে না যেখানে মিজাদের রহমত আছে যেখানে বাপের মোলতাজম আছে এই সমস্ত জায়গা গুলোর মধ্যে দাঁড়াইয়া এখন এবারত করলে আল্লাহ তালা সরাসরি গুলা কবুল করে জোরে কন আল্লাহ ওই সমস্ত জায়গা দেখার পাশে দাঁড়াবেন মিজাভে রহমতের নিচে দাঁড়াবেন মাকামি রহিমিতে নামাজ পড়বেন সঙ্গী কতজন জোরে বলেন কতজন একজন চোদ্দশো চোদ্দশো ধরে বলেন তো কতজনশো চৈদ্দ মানুষ আস্তে আস্তে আস্তে আস্তে সাহাবিদের মনে বড় আনন্দ এই ওইদিকে গেলে আমার মামার বাড়ি আর একটু পরে গেলি তো আমি বিদেশ থেকে তারা পারি দেয় গুরুজি গেল সময় যে কি আনন্দটা লাগে এই হাট মাদ্রাসায় সময় যখন মাদ্রাসা ছুটি হইতো বৈশাখ আরাম করে দূরের কথা তারা জন্মভূমিতে আসতেছে ত্যাগ করছিলেন কি অপরাধ ছিল না আস্তে আস্তে যখন হোদাই বিক জায়গায় আসছেন নীদ থেকে হেরা গেছে ওই আপনারা যুদ্ধ করার লিগে আসি না সাফে মুড়ি ধা রাস্তা দিয়ে আটটা সে নিয়ত কোনো কারণে গুটা কাঁটা না হের যারা সাফেরে গুঁতই নাস এইবার যত মুসল্লি হোক না গুঁতইলে হের ফের বাস না এই জাতের মানুষ সমাজে আছে না নাই যে নিয়ত বালা যে ফোলা বয়স যখন কম ফোলা কী গোড়া তো টামি দরিদানি ফোলা গোড়া তুলে বেড়ার দরিদ্র টাইন্সে নিয়ত বালা ফোলা কষ্ট আপি লাভবি মানুষ একটু দূরে যাওয়ানো রাখো যেমনি কিরম বেড়াতে অহন ফোলা বেয়াত বেশি হইতাস মাইসি করে পরে গো ফুটলে তোরে গোড়া তাই মাইসের কানা গোসা করে রা কাম কর তুই লাম আমি গোড়া তুড়ি তুই দড়িদান মাইসের যখন পছন্দ করে না মাইশের পছন্দ মতো এখন মাইসের পছন্দ মতো দড়ি দিয়া বাহেছে আরে বাপা জালেন দেখছি কিন্তু মাঠ খুলে কেড়াই গেছে হোলা হ্যাঁ বাহাদুরের মতন ঘোরাতে আরেক তুলে হোলাটা দিয়েছে দড়ির টান তো দেখছি তার মতন তুই মাথা দিলে জন হের ভাল লাগে না দাঁড়িয়ে রাখলে যখন ফিট খাই যায় থাকি সব বাদ সব বাদ দিলো শান্তি আসেনি কথা কন্যা শান্তি আসেনি না গোলে শান্তি লাগতো না রিক্সাওয়ালা আমি গরিব মানুষ যাক লাইসেন্স আছে দেহা লাইসেন্স দেয়া হেজে কোন দোষ বার করতে পারে না বালা তুই যে রিক্সা চালাইলি তোর কোমরটা একবার এমন যাক আবার এমুল যাক একবার এমন কি রিক্সা চালাই দিয়েছে তোর কোমর দু বেড়াই করছে আমার থেকে কথা কম দরি রিক্সা চালাই দুলবো কথা জরে বলেন ঠিক কিনা হুজুর মাফ করুক এই রাস্তার বইটা ইলে আমি আল্লাহ কাজ করাই তো মকুলি একটা কাজ জোরে বলেন ঠিক কিনা কে কুমুর ঢুলবো থাক তোর কথা ভাড়া লাভ নাই এখন লাইসেন্স যা আছে কথা না কোমর একশো আর মত রিক্সা চালাই আমি থাকতে ঘোষণা এরকম গুচেন না কিছু মানুষ সমাজের মধ্যে ফোলার গুচানে বাবার শান্তি পায় না শাশুড়ি গুচানিস বউ শান্তি পায় না এরকম মাত্র নিয়ে মহল্লার লোক শান্তি পায়না এই জাতের কিছু মানুষ সমাজে আছে না সুভারি সারা কোন অলিত জান্ন সুভার ইচ্ছা কোন বিশ্বাস জন্নাথের আশা করতে পারে না আল্লা নবীর সাফাত না হয় ওই ব্যাপারে সর্বশেষ আল্লাহ নবীর সুপারিশ দ্বারা কোন অলিয় জান্নের আশা করতে পারতো না ধরে বলেন সেই গতি দেয় এক কদম সামনে ভাই খবরটা যখন পাইলেন বাবা একটু দূরে গেলেই তো মকামি বাই পাইতাপ একটু দূরে গেলেই তো জমজমের পানি ভাইতাব জমজমের পানিটা কি আরো যাক নবী হাদিস পরমাত মা ও জমজম অনেক সময় দেখা যায় যে হাজি সাহের থেকে দৌড় ভাইরা যে নিহতে খায় পুরন হইব হের আবার হোলা ভাই নাই জমজমের ফানি গেছে জমজম পানি খাওয়ার পরে দেখা যায় বাচ্চা হয় না এরকম হইতে পারে না কিন্তু রাত্রি বেলায় আসছে খালি এত আইসক্রিম আনে নেই ওলাই আব্বা আপনি আমার আশা পূরণ করবেন আমারে ভালোবাসছেন আইসক্রিম চাইলাম তা আপনি দিয়ে আনলেন না আনলেন নাতাম আইসক্রিম বড় কথা না তুই তো বাচ্চা করে দেখলাম এই মুহূর্তের আইসক্রিম তোর জন্য ক্ষতিকর এই জন্য আমি ইচ্ছা করি তোরে দেশে যে সময় সময় আসবে গরম হবে তুই না চাইলেও উপযুক্ত এরকম রোগাক্রান্ত ব্যক্তি যদি রোগ দূর করার জন্য খায় আর তার যদি কিসমত ভালো হয় তবে কথাই তো যে যে নিহতে খাবে আল্লাহ তার সেই নিয়তই পূরণ করবেন কোন মশলেতের কারণে কোন ভালাই এর কারণে হয়তো সেটা বাস্তবায়ন হয়তো একটু সময় লাগতো না মোটামুটি কথাবার্তায় ভালো আটক কাটায় বালা এখন সেভেন ইট এর পরে ঠিক আছে ওর পূর্ব বাপ দেহে যে মৎস্য না। উত্তর ভাড়া তহিনা হেমুর ফোলায় তো বিয়ে করব করব বাপ কই কমুক বাড়িতে বেড়াতো কপালের মধ্যে হাত দিয়ে সর্বনাশ একটা ফোলা বিবাহ করব করা সেটা তো বড় কথা না এইবার যদি বিবাহ করে তাইলে তো আমার মানুষ করি। আব্বা যত কথা বলে শোনে না আমা যত কথা বলে শোনে না মামারও বহু বুধ না। এই তুমি মাত্র একটাই সন্তান এই তোমার তোমার বাবার জমিদারি বাবা বিদেশ হওয়ার পরে তো সব তুমি বাবার সঙ্গে বেধুবি করো না মার কথা অমান্য করো না